আনাস রহদুল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন বিলাল রহদুল্লা তাল আনহুকে আজানের বাক্যগুলো দুই দুইবার এবং ইকামতের বাক্যগুলো বেজোর করে বলার নির্দেশ দেওয়া হয় ইসমাইল রহমতুল আলহী বলেন আমি এ হাদিস আয়ুবের নিকট বর্ণনা করলে তিনি বলেন তবে কৎকামাতিস ছাড়া